তোমরা ভাই পয়ো না ঘাবরিও না ওম জাহিদ ভাই ওরে আল্লাদের ভরসা ভাই তোমদর নাই তোমরা ভাই পয়ো না ঘাবর ও মু জাহিদ ভাই ওরে আল্লাহ মুদর ভরোসা ভাই তোমোদর নাই আল্লাই মুদের ভরসা আর তোকে হ নাই মোরা পানি করিতে চাই জীবন যত লাগে আর দেবতাই তবু খুদার বিধান যেন কায়ম দেখতে পায়, যেন কায়ম দেখতে পাই তোমরা ভয় পায় না ঘাবরিও না मुजाहिद भाई अल्लाई मु भरोसा भाई तो मु नाई अल्लाई मुदे भरोसा और तहतो तुमार नाम रे ना बीरबी भी के अनुप दियो भाग्य जुटबे ना तबु जीवन धन नमोदर ज्ञान रेखो भाई তোমরা ভাই প না ঘাবর অরে আল্লাদের ভরসা ভাই তো মু ভরসা আর তোকে হাই পরা শক্তি হোক না সে যুক্ত ধর্ম যখন পাকড়ায় পাবে না সময় তোমরা ভয় পায় না ঘাবরিও না ও মুজাহিদ ভাই ওরে আল্লাহ মুদের ভাই তো মুদের নাই চোখের জল ফেলোনা আর কে দো না অনুজাহিদ ভাই চোখের জল ফেলোনা ভয় পাওনা অনুজাহিদ ভাই ওরে আল্লাহ মুদের ভরোসা ভাই তো নাই ওরে আল্লাহ মুদের ভরোসা আর তোকে ওরে আল্লাহ মুদের ভরোসা ভাই তো নাই সম্মানিত শ্রোতাবৃন্দ এতক্ষণ তারা শুনলেন স্বাধীন সার্বভৌম এই বাংলার একদল তরুণ ও কিশোর শিল্পীদের সমন্বয় করা রানাঙ্গন শিল্পী গোষ্ঠীর যৌথ উদ্যোগে উদাত্ত কণ্ঠে গাওয়া একটি জেহাদি সঙ্গীতের অ্যালবান এতে যারা কণ্ঠ দিলেন তারা হলেন সাব্বির হানিফ লোকমান কামরুল ও তাহের প্রিয় শ্রোতা আমাদের আগামী ক্যাসেট নির্ভীক কাফেলা আপনাদেরকে আমাদের আগামী ক্যাসেট শুনে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ